আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রবীলআল ও আকিবতুলমত্তিন ওসালাতসলিন আসহাবিহি আজমাইন আম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের স্বপ্ন উপস্থাপন করছিলাম কোনো আনলাখ থেকে চয়নকৃত বা নির্বাচিত কিছু বিষয় যেগুলো আমাদের জীবনকে ধন্য করে আমরা সেই বৈশিষ্ট্যের যেন অধিকারী হতে পারি তারই লক্ষ্যে এই বিষয়গুলোর উপস্থাপনা এই পর্যন্ত আমরা বিভিন্ন বিষয়কে সামনে রেখে বেশ কয়েকটি পর্বে আপনাদের সামনে এই বিষয়গুলো আলোচনা করেছি আজকে একটি নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমরা এর আগে উপস্থাপন করেছিলাম বেসকে হালালের কথা হালাল উপার্জনের বিষয় তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অল্পে তুষ্ট থাকা অর্থাৎ আমার খুব চাই এমন আকাঙ্ক্ষা যেন আমাদের মনে দানা না বাঁধে কারণ অতিরিক্ত চাহিদা মানুষকে বিপদগামী করে অতিরিক্ত লোভ মানুষকে ভিন্ন পথে পরিচালিত করে না কুফরা এই দারিদ্রতা অনেক সময় মানুষকে পুফুলির দিকে ঠেলে দেয় কারণ দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হয়ে মানুষ ভিন্ন পথ অবলম্বন করার প্রয়াস পায় অনুরূপ লোভ সংবরণ যদি করা না যায় তাহলে মানুষ ভিন্ন পথ অবলম্বন করে তখন তার সামনে হালাল হালাল থাকে না হারাম হারাম থাকে না হালাল হারাম একাকার হয়ে যায় তখন তার সামনে শুধু পথ একটাই খোলা থাকে সে শুধুভাবে আমি আরও কিছু সম্পদের মালিক কিভাবে হব এর জন্য সে ফিকির করতে থাকে ফন্দি করতে থাকে আর তার জন্য তখন হালাল রাস্তার রাস্তাটাই হারামের রাস্তা কি হয়ে যায় খুলে যায় সেই জন্যই আমাদের সবাইকে এই বিষয়টি জানতে হবে বুঝতে হবে আমি এই বিষয় সম্পর্কে পাকের কয়েকটি আয়াত প্রথমে আপনাদের সামনে উপস্থাপন করব পেশ করব সেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক এই পৃথিবীকে কিসের সাথে তুলনা করেছে. আমরা যে পৃথিবীর জন্য এত লালাইত এই পৃথিবীর সম্পদ জন্য আমরা এত বেশি এগিয়ে আসছি সেখান থেকে আমরা কি করব আমরা সেটা বুঝতে চেষ্টা করব বেশ কয়েকটি আয়াত আমাদের সামনে আছে এগুলো আলোচনা করলেও বেশ কয়েকটি পর্ব আমরা করতে পারবো আশা করি কিন্তু আমি খুব বেশি দূর যাবো না সংক্ষিপ্ত আকারে মূল কথাটি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। দেখুন একটি আয়াতের ২৪ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীর উদাহরণ দিয়েছেন এই পার্থিব জীবনের উদাহরণ দিয়েছেন এইভাবে এই জীবন পার্থিব জীবনের উদাহরণ হচ্ছে এমন এক শস্য খ্যাতের মতো যেখানে আসমান থেকে পানি বর্ষণ করা হয়েছে সেখানে গিয়ে জমিনের উৎপাদনের সাথে সেই পানি কি হয়ে গেছে একেবারে একাকার হয়ে গেছে মিম্মা কুলনা সুয়াল আনাম এবং সেই উৎপাদিত দ্রব্যাদি মানুষ ভক্ষণ করে ব্যবহার করে যেমন চতুষ্পদ প্রাণীরাও ভক্ষণ করে হাত্তাঈদা আহাদাতিলা যখন সেই সুস্বাদি তার একেবারে সে সময়ে এসে উপনীত হয় চমৎকারভাবে সেটা পরিস্ফুটিত হয় এবং চমৎকার রং ধারণ করে হোক এবং রাতে হোক হঠাৎ করে আমার এক নির্দেশ সেখানে পৌঁছে দেওয়া হয় সেই নির্দেশের কারণে পুরো পুরো শস্য ক্ষেত যা আছে ফসলাদি এমন ভাবে নিশ্চিন্ন হয়ে যায় মনে হয় যেন পরিপূর্ণভাবে উপস্থাপন করে থাকি কি আছে এখানে চিন্তার বিষয় সুপ্রিয় দর্শক বহু কষ্ট করে ফসল ফলানো হলো ঠিক যেই মুহূর্তে এই ফসলগুলো ঘরে তোলা হবে ঠিক সেই মুহূর্তে হঠাৎ এক ঝটকায় একটি বাতাস আসলে সব নিমেষে ধ্বংস হয়ে গেল এক ঝটকায় সব কিছু আপনার ধ্বংস হয়ে গেল এই তো হলো এই দুনিয়ার পার্থিব জীবনের একটা উদাহরণ যে আমরা আসছি যৌবনে পদার্পণ করেছি আর সামনে কত বছর বাঁচব কিন্তু হঠাৎ আল্লাহর একটি নির্দেশে আমার জীবন প্রদীপ নিভে গেল তাহলে আমরা কিসের আশায় এই জীবনকে প্রলম্বিত করার চেষ্টা করছি হ্যাঁ আমরা সেটা চেষ্টা করব সেটা হতে হবে আমাদের জন্য ফলপ্রসূ আমাদের মধ্যে সেটা যেন অন্য কিছু বয়ে না আনে এটা তো আমরা একটি আয়াত আপনাদের সামনে পেশ করলাম আরো একটা আয়াত আমরা আপনি তাদের জন্য উদাহরণ পেশ করুন মাসাল্লা হায়াতের দুনিয়া তাদের পার্থিব জগতের জীবনকে কিভাবে কামা ইন আনজল্ হুমিনা এ যেন আসমান থেকে বর্ষিত এক পানির মতো। ফখতলা তাবিহি নুল আর এবং সে যেন জমিনকে নিষিক্ত করেছে হ্যাঁ হাসিমান পরবর্তীতে এমন এক সময় আসলো যে সেগুলো কুড়ে ছাড়খার হয়ে গেল। সেগুলো একেবারে ছাইর মতো হয়ে গেল। যে খড় কুটোর মতো সেগুলো বাতাসে উড়ে চলে যাচ্ছে আল্লাহ পাক প্রত্যেকটি জিনিসের উপর কি রাখেন ক্ষমতা রাখেন আল্লাপাক প্রত্যেকটি জিনিসকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারেন আলমা আলু আল বানুন জিনতুল হায়াতের এই বান্দা দুনিয়ার সম্পদ আর তোমাদের সন্তান সন্তদি এগুলো তো হচ্ছে দুনিয়বি জিন্দিগির এই পার্থিব জীবনের এক অলঙ্কার যে অলংকার মেয়েরা পড়ে এবং তারপরে যখন সে দুনিয়া থেকে চলে যায় সেই অলঙ্কার নিয়ে টানাটানি চলে ঠিক এমনি ভাবে দুনিয়ার এই সম্পদ গুলো এই সন্তানেরাই সব ভাগ করে নিয়ে যাবে এগুলো তো দুনিয়ার দুনিয়বি জিন্দগির একটা অলঙ্কার হিসেবে রাখা হয়েছে আমালা। পরবর্তীতে আল্লাপাক বলছেন যে এই নেক আমলগুলো তোমরা রেখে যাবে সেগুলি আল্লাহর কাছে উত্তম প্রতিদানের জন্য গ্রহণযোগ্য হবে এবং সেগুলির ব্যাপারে তোমরা ভালো কল্যাণ আশা করতে পারো এত গেল সুরে কাহাফের আয়াত আচ্ছা এরপরে আমরা আরও একটি আয়াত নিয়ে আসি যেখানে আল্লাহ রাবুল আলমীর এই জীবনকে একটা ধোকা প্রতারণার সাথে তুলনা করেছেন সেই আয়াতটি হচ্ছে সুরে হাদিদের বিশতম আয়াত সেখানে আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন জেনে নাও হে আমার বান্দারা নিজেদের মধ্যে অহংকার চালাচাল কার সম্পত্তি কত বেশি কার সন্তান এবং বংশ পরিচয় কত লম্বা সেই নিয়ে নিজেদের মধ্যে হচ্ছে যে গর্বের মানে বাড়াবাড়ি হচ্ছে বা সবাই একে আরেকজনের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে আল্লাহ পাক বলেন জানো এর উদাহরণ কি কামাথালে গাইসেন আজ এ তো হচ্ছে এমন এক বৃষ্টি বর্ষণের মতো এমন একটি বৃষ্টি যেই বৃষ্টির মাধ্যমে কৃষকের ফসল চমৎকারভাবে কি হয়েছে প্রতিফলিত হয়েছে চমৎকার রূপ ধারণ করেছে এমনভাবে যে মনে হচ্ছে কত ফসল জানি এর মধ্যে হয়েছে ফাতারহ মুসফার্ন হুমাইয়া কোন হতামা এরপরে হঠাৎ করে তার উপর প্রভাবিত হয় আল্লাহর পক্ষ থেকে জ্বলন্তে এক লো বাতাস যেই বাতাসের সমস্ত সমস্ত ফসলগুলো জ্বলে পুড়ে যায় ফাতারহ মুসফার্ন দেখতে পাবে সেখানে সব বিপন্ন রূপ ধারণ করেছে আমরা দেখতে পাই পেপার পত্রিকায় বিভিন্ন দেশের অনাবৃষ্টির কারণে সমস্ত ফসল আপনার জ্বলে পুড়ে সারখার হয়ে গেছে বিভিন্ন হয়ে গেছে এবং সেগুলো হলুদ বর্ণ ধারণ করেছে কোন হোতামা আল্লাহ একবার বাস্তব কথা আল্লাপাক বলেছেন এই বিষয়গুলো এই জিনিসগুলো এরপর জালানি ছাড়া আর কিছুতেই হয় কোনো বলেন মনে রেখো দুটি জিনিস আছে হয় শাস্তি অথবা পক্ষ থেকে এবং তার মানে যারা সঠিক করবেন তাদের জন্য আল্লাহর মাগ ফেরাত এবং সন্তুষ্টি থাকবে আর যারা সঠিক পথ অবলম্বন করবে না তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা থাকবে শেষের দিকে এসে আল্লাপাক বলতেছেন মাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর মনে রেখো এই পার্থিব জগৎটি হচ্ছে কিছু হুরুর মানে অধ্যত্ত প্রকাশের সাময়িক কি উপভোগ্য একটি উপাদান এছাড়া আর কিছুই অর্থাৎ এই জীবনটা আমাদের জন্য যারা সত্যিকার অর্থে ভোগ করতে চাই তাদের জন্য ভালো কিন্তু অনেকের জন্য এটা গরু গরুর মানে আত্মম্ভরিতা অহংকারী এবং তার উপভোগ্য এক উপাদান হিসাবে এই জীবনটাকে আল্লাপাক আখ্যায়িত করেছেন আর এটার মধ্যে রেখেছেন আমাদের জন্য নিরুৎসাহিতকরণ যে না না না। তোমরা এই পথে যেও না তোমরা এই পথে গেলে নিজেকে নিজে ধ্বংস করো আচ্ছা এরপরে আমরা আরও কিছু আয়াত আপনাদের সামনে নিয়ে আসি যেমন সুরা আলী ইমরানের মধ্যে আল্লাপাক চোদ্দ নম্বর আয়তে বলেছেন দেখো তোমাদের জন্য আকর্ষণীয় রূপে করা হয়েছে লিন্নাস মানুষের জন্য আকর্ষণীয় রূপে উপস্থাপন করা হয়েছে যেটা দেখলেই চোখ ধাঁদানো আমরা বলি হ্যাঁ এমন আকর্ষণ যে দেখলেই ইচ্ছে হয় যে আমি যেন সেটার মালিক হয়ে যাই কাকে করা হয়েছে সব্যুসাহ প্রবৃত্তির ইচ্ছাকে সাহাওয়া শাহওয়াত হচ্ছে প্রবৃত্তি প্রবৃত্তি এমন কামনা যেই কামনা অন্যায়ের পথে মানুষকে ধাবিত করে তার মধ্যে কি রয়েছে যেমন মিনান মিনানিসা এক নম্বর মানুষগুলো নারীদেরকে পেতে চায় নারীর সান্নিধ্য লাভ করতে তারা চায় হ্যাঁ এটা আল্লাপাকের এক অমোঘ নীতি নারী পুরুষকে পাক পরস্পরের প্রতি আকর্ষণীয় হিসাবে তৈরি করেছে। নারী যেমন পুরুষকে আকর্ষণ করে পুরুষও তেমনি নারীকে আকর্ষণ করে কিন্তু এই আকর্ষণটা হতে হবে বিধিবদ্ধ অবস্থায় এটা উন্মুক্ত রাখা যাবে না এই উন্মুক্তির কথাই এখানে বলা হয়েছে হ্যাঁ শাহওয়ার মিনা নিসা ওয়াল বানিন এবং সন্তানের প্রতি তাদের আগ্রহ অনেক বেশি থাকে সন্তানের প্রতি আগ্রহ আগেকার দিনে এটা ছিল যে কার কত বেশি সন্তান কার বংশে কত বেশি সদস্য এই নিয়ে রীতিমতো প্রতিযোগিতা হতো যদিও এখন কার কয়টি কম সে নিয়ে প্রতিযোগিতা হচ্ছে ঠিক উল্টো হয়ে গেছে তারপরেও আল্লাহর এই কথা মিথ্যে নয় বরঞ্চ এই কথাই মহাসত্য অনেক দম্পতি আছে নিঃসন্তান তারা সন্তানের জন্য কাতর কিন্তু তাদের সন্তান হচ্ছে না তারা সন্তান পাচ্ছে না সে যাই হোক আল্লাহ পাকের এটাই হচ্ছে একটা নীতি যে মানুষ সন্তানের প্রতি আগ্রহী হয় একজন হলো মন দুইজন হলে আরও ভাল, তিনজন হলে আরও ভালো এভাবে চলে সন্তানের প্রতি তার আগ্রহ আছে থাকবে শুধু তাই না আরও অনেক কিছু বিষয় আল্লাহ পাক আমাদেরকে বলেছেন আমরা সেই বিষয়টি আপনাদের সামনে আলোচনা নিয়ে আসতেছি তবে বিরতির পর এখন সময় হয়েছে বিরতির আশা করছি বিরতির পর আপনাদের সবাইকে আবার আমাদের সাথে পাবো সবাই ভালো থাকুন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 से बैशिष्ट माला जार कारण बान्दा होते महान आल्लार प्रियन युष्ठान जगे आदर्श मुसलिम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 প্রিয় দর্শক ফিরে এলাম আবার আপনাদের সামনে বিরতির পর বলছিলাম ওর আনেকারিমের সুর আল এমরানের ১৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাপাকে সাদ করেছেন যে মানুষের জন্য আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে কামনাকে যে কামনা রয়েছে নারীর প্রতি আসক্তি যে কামনা রয়েছে সন্তানের প্রতি মানুষের আগ্রহ ঠিক তেমনি ভাবি ও কানা তৈরুল মুখান্তরা এবং সে চায় কারি কারি সম্পদ কানা তৈরুল মুখান্তরা বলা হয় কাঁড়ি কারি সম্পদকে কিসের কাঁড়ি কাঁড়ি সম্পদ সে চায় মিনাদ জাহাব স্বর্ণের এক ভরি আছে সে চায় দুই ভরির মালিক হতে দুই ভরি আছে সে চাই চার ভরির মালিক হতে চার ভরি আছে সেই দশ ভরির মালিক হতে এরকম করতে করতে সে কেজি কে কেজি স্বর্ণের মালিক হতে চায় মিনাদ জাহাবি ওয়ালফেদোয়া ফেদামানীয় রূপা অর্থাৎ এগুলোর মালিক হওয়ার জন্য সে কী করছে এই এইগুলো একটা আরও আছে ওয়ালফেদোয়া আল খাইল মুসাওয়াম খাইল মুস্ত্বাম বলা হয় তৎকালীন সময় যে ঘোড়ার এই কপালের মধ্যে সাদা থাকে এবং সেটা খুব জোরে তেজিভাবে আপনার দৌড়াতে পারে তেজিভাবে দৌড়াতে পারে সবাইকে আপনার পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারে ওয়াল খাইল মুস্ত ওয়াল আনাম সে দামি দামি পশুর কি মালিক হতে চায় ঘরের যেগুলো আসবাব মানে আছে তৎকালীন সময়ে কৃষিবিদদের যারা ছিল তাদের এই প্রতিটি ঘরের মধ্যে গরু থাকা মহিষ থাকা ছাগল থাকা এটাকে কি মনে করা হতো মানে ফখরের বিষয় মনে করা হতো ওয়াল হার্স এবং কৃষি জমি কার কত বেশি সে নিয়ে চলতো প্রতিযোগিতা সুপ্রিয় দর্শক ভাববেন এখন কি আর সেই যুগ আছে সেই ঘোড়ার যুগ এখন আছে সেই চতুষ্পদ প্রাণীর যুগ এখন আছে না তাহলে এর অর্থ কি দাঁড়াবে জি হ্যাঁ এর অর্থ দাঁড়াবে এই কার কত বেশি গাড়ি আছে লেটেস্ট মডেলের গাড়ি একটির পরিবর্তে কয়টি আছে আল্লাহ একবার দেখুন আল্লাহর কর কেমত পর্যন্তর জন্য একটা এ কথা বলা যাবে না যে এখানে ঘোড়ার অর্থে আমরা গাড়ি কেন ব্যবহার করলাম এই জন্য ঘোড়া যেই কাজে ব্যবহৃত হতো এখন সেই কাজে গাড়ি ব্যবহার ঘোড়ার বিকল্প হচ্ছে এখন গাড়ি সেই জন্যই ঘোড়ার বিকল্প হিসাবে গাড়ির অর্থানুবাদ করা হয়েছে এবং গাড়িকে বোঝানো হয়েছে এমনি ভাবি ওয়ার হার্স এবং যে সমস্ত জিনিসগুলো আছে এসব কিছু কিন্তু এর অন্তর্ভুক্ত একে বাদ দেওয়ার কোনো উপায় নেই এই শাব্দিক অর্থ বলে আপনি বলবেন এগুলির সময় শেষ না না না বরঞ্চ বলতে হবে যে এগুলির জন্য বিকল্প ব্যবস্থা বা এগুলির প্রতিস্থাপিত যে ব্যবস্থা সেগুলি কি বোঝানো হয়েছে আপনি বলুন তো আমার প্রিয় ভাই বোন যারা দেশে বিদেশে আছেন গাড়ি বাড়ির মালিক আপনার মনে কি ইচ্ছা জাগে না আরও একটি গাড়ির মালিক হই আমি আপনার মনে কি ইচ্ছা জাগে না বা আমার মনে কি ইচ্ছা চাই না আরও একটি বাড়ির মালিক হই আমি সুহান আল্লাহ আপনার কি ইচ্ছা জাগে না যে আমি লেটেস্ট গাড়ির মালিক হই অনেকটা দেখে তো নিজের কাছে একটা ইয়ে কেমন কেমন যে লাগে যে আমি যদি তার মালিক হতে পারতাম সুপ্রিয় দর্শক যাই হোক এগুলো আল্লাপাক বলছেন মানুষের জন্য নেচারাল প্রাকৃতিক পাক ফেতরত তার মধ্যে দিয়ে রেখেছেন কিন্তু এই ফেতরতকে কী করতে হবে এই ফেতরতকেই আল্লাহ পাক বলছেন যে তুমি এগুলোকে কন্ট্রোল করো নিয়ন্ত্রণ করো কীভাবে এরপরে আল্লাপাক বলেছেন দেখোকা মাতাউল হায়াতের দুনিয়া মনে রেখো এগুলি সব হচ্ছে পৃথিবীতে ভোগের উপাদান মাতা মায়ুতামাত এই পৃথিবীতি ভোগের উপাদান আল্লাপ এরপরে বলছেন বল্লাহ আইন্দাহ কিন্তু মনে রেখো আল্লাহ পা হচ্ছেন যিনি তার কাছে এর চূড়ান্ত পরিণাম সম্ভ্রান্ত মর্যাদাবান পরিণাম অপেক্ষা করছে সুপ্রিয় দর্শক তা স্থিরের সময় নেই নাহলে আরও কিছু বলতাম কিন্তু অনেক আরও আয়াতগুলো রয়ে গেছে আমি সবগুলি আপনাদের সামনে শোনাচ্ছি এই জন্য যেন আমরা বুঝতে পারি এই পৃথিবীর প্রতি আমাদের দায়িত্ব কতটুকু মানে আমরা এই পৃথিবীর কতটুকু অর্জন আমরা করতে পারি এবং কতটুকু এর সাদ হচ্ছে কি হে মানব জাতি হে মানব জাতি হক মনে রেখো আল্লাহর প্রতিশ্রুতি সত্য মহা সত্য অতএব এই দুনিয়ার ব্যবস্থা এই দুনিয়ী তোমাদেরকে যেন প্রতারণায় ফেলে না দেয় তোমাদেরকে যেন ধোকায় ফেলে না দেয় ফলা তাকুর কুমুল দুনিয়া আল্লাহ পাক বলেন হ্যাঁ আল্লাহর সাথে যারা সম্পর্ক জুড়ে রাখবে কোনো ধোকাবাজ তাদেরকে পথ ভ্রষ্ট করতে পারবে না তাদেরকে পথ থেকে বিচ্যুত করতে পারবে না সুপ্রিয় দর্শক আমরা আরও একটি আয়াতের দিকে চলে যাই আস্তে আস্তে সেটা হচ্ছে সুরা আনকাবুতের ছেষট্টিতম আয়াত আল্লাহ পাকের সাথ করেছেন কি মানুষ মনে রাখো এই পৃথিবীর জীবনটা হচ্ছে সামান্য খেলতামাশা সামান্য খেলতামাশ দেখুন সারা সারাদিনকে খেলা যায় না সারা রাত খেলা যায় না চব্বিশ ঘন্টা খেলা যায় পৃথিবীতে প্রচলিত খেলার গুলোর দিকে তাকান্ত দেখি আল্লাপাক বলছেন দেখো এই দুনিয়াটাই হচ্ছে খেলতামাশার মতো সামান্য কতক্ষণের জন্য ব্যাস তোমার জীবন সত্তর হোক আশি হোক নব্বই হোক একশো হোক এগুলি যদি হিসাব করো খেলতামাশার মতোই সামান্য এর বেশি কিছু না তবে স্থায়ী জীবন কোনটি জীবনটাই হচ্ছে যার কোন শেষ নাই যা শুরু আছে মৃত্যু থেকে শুরু হবে যার যার যেদিন মৃত্যু তার জন্য আর চূড়ান্ত শুরু হবে যেদিন কেয়ামত হবে মানে পুনরুত্থান হবে সেখান থেকে শেষ কবে এর শেষই নাই কল্পনাও করা যায় প্রিয় দর্শক আল্লাপাক সেটাই বলছেন যে খবরদার তোমরা সেদিকে দেখো তারপরে আল্লাহ পাক বলছেন দেখো আখের জীবনটাই হচ্ছে চিরস্থায়ী লৌকানুয়া আলম যদি মানুষগুলো বুঝতে আর চোর না চোর সবাই একটু মুখে দেখুন আধিক্য একে অপরের উপর টেক্কা দেওয়ার জন্য যে প্রতিযোগিতা তোমরা লিপ্ত হয়েছ সেটাই তোমাদেরকে কি করে দিয়েছে ভুলিয়ে দিয়েছে তাকাস এবং ভুলিয়ে দিয়েছে এমন ভাবে যে কবরে যাওয়ার আগ পর্যন্ত তোমাদের আর এই জীবনের কথা স্মরণ হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এ পর্যন্ত আপনাদের সামনে বেশ কিছু আয়াতকে সামনে রেখে এই দুনিয়ার হাকিকতকে বুঝাবার চেষ্টা করেছি আরও কিছু আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব তবে আসুন এবার কিছু হাদিস আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি আচ্ছা যেমন নাকি একটা হাদিস আমরা দেখতে পাচ্ছি ইমাম বুখারি এবং মুসলিম রাহমান দুইজনেই ইহাদৃষ্টি বর্ণনা করেছেন কার থেকে আন আবি আনি সাইদিন আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তনু থেকে বর্ণিত ইউহাদিস আন্নানব্লাহ আলী সাল্লাম জালাস তিনি বলছেন যে একদিন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মেম্বরে উঠে বসলেন হ্যাঁ জালাস না হাউলাহু এবং তিনি মিম্বরে যখন উঠে বসলেন তার মানে নিশ্চয়ই তিনি কোনো বয়ান দিবেন, কোনো ভাষণ দিবেন। উন্মতের জন্য দিয়ে নির্দেশনা দিবেন। তখন আমরা সবাই চারোপাশ দিকে তাকে ঘিরে ধরে বসে পড়লাম তিনি বলছেন যে সোন আমি তোমাদের জন্য আমার পরে মানে আমার অন্তর্ধানের পরে যে বিষয়টি নিয়ে সবচাইতে বেশি শঙ্কিত আল্লাহ পাক আল্লাপাক রসুল্লাহ আলী ওসাল্লামকে তার উমতের পক্ষ থেকে উত্তম চাষা দান করেন সেই কবি বলে গেছেন মনে হচ্ছে যেন সেই কথাটি আমার জন্য আপনার জন্য কি বলছেন তিনি মিম্মা তোমাদের জন্য যে বিষয়টি নিয়ে আমি সবচেয়েতে বেশি শঙ্কিত মিম্বা আদি আমার পর তা হচ্ছে মা ইউফতাহ আলীকুম জাহারাতের দুনিয়া ওয়িন এই পৃথিবীর চাকচিক্য এই পৃথিবীর অলঙ্কার এই পৃথিবীর আকর্ষণ তোমাদের উপর যখন উন্মুক্ত করে দেয়া হবে তখন তোমাদের যে অবস্থা হবে সেটা নিয়েই আমি বেশি আশঙ্কা সুপ্রিয় দর্শক আল্লাহ একবার রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম গায়ব জানতেন না গায়ব জানতেন না কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাকে জানিয়ে দেয়া হয়েছে এমন এক সময় আসবে যে সময়ে পৃথিবীর বুকে কত কিছু আবিষ্কার হবে অনেক জিনিস সেগুলো উন্মুক্ত হবে এই যে খনিজ দ্রব্য মাটির নিচে কত রয়েছে এখন পর্যন্ত পৃথিবী তা পুরোপুরি জানতে সক্ষম হয় আজ এক জায়গায় খনিজ দ্রব্য পাওয়া যাচ্ছে কালকে অন্য জায়গায় পাওয়া যাচ্ছে আর তা দেখেই মানুষ সবাই হুমড়ি খেয়ে পড়ছে দেশকে দেশ তার পিছনে ছুটে চলেছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যথার্থই বলেছেন যে তার অন্তর্ধানের পর উন্মতির উপর সবচেয়ে বেশি সময়টি আসবে সেই সময়টি হচ্ছে এই সময় আল্লাহু আকবর সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই ওসল্লিল্লাহ আলাহ সিদিন মোহাম্মদ ও আল্লাহ আলহি ওসাহাবি ওসলিম আসসালাম আলিকুম ও রহমতুল্লাহ أجرهم. لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم আমি আমাদের এই ধর্মের অন্যদের কাছে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয়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 শূন্য এক এক তিন দুই জিবি নয় ছয় তিন চার শূন্য এক শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান